বিষয়টা সহজে বোঝার জন্য আমি একটা উদাহরণ শেষ করি সমাজে যে সমস্ত এই সদ্যবহার করাটাই ইসলামের আদর্শ কিন্তু সদ্যবহারের একটা সীমা রেখা আছে একটা ভন্ডি আছে যতক্ষণ পর্যন্ত সদ্যবহারের গন্ডি সংরক্ষিত থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মুসলমান এমন পাওয়া যায় যারা অমুসলমানদের সাথে সদ ব্যবহার করার কোন দায়িত্ব মনে করেন না এটা ঠিক নয় সাথে সদ্ব্যবহার করা ধর্মীয় আচার আচরণে তাদের ধর্মীয় অনুষ্ঠানে পর্যন্ত নিজে থাকে অংশগ্রহণ করে অমুসলিমদের সাথে ব্যক্তিগত ভাবে করা যেমন ইসলামের আদর্শ হন সলিমদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা হোক ইসলামের বিধানের বন্দি কত সদ ব্যবহারের সীমানা কতটুকু এর মীমাংসাটি অনুভব সিনী নেতারা অন্তঃ সমাজের কার্যকলাপ পর্যন্ত তার বন্দী সীমাবদ্ধতা এক সমাজে বসবাস করতে গেলে সামাজিকভাবে যে সমস্ত আচার আচরণ আছে এই সমস্ত আচার আচরণে তাদের মতবাদের সাথে অংশগ্রহণ করা হয় তাদের মুসলমান সমাজে বসবাসকারী কোন হিন্দুর সাথে কোন মুসলমানের ব্যক্তিগতভাবে ভালো ব্যবহার করতে পারে ভালো ব্যবহার কিন্তু আমার মনে হয় বর্তমান সমাজের অনেক মুসলমানদের মধ্যে সেই সীমারেখা নাই সেই সীমারেখা উঠাই বর্তমান সমাজের বহু মন মানুষের যারা হিন্দুদের ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করা তাদের সাথে সদ ব্যবহারের অংশ মনে করে এটা ইসলামের নির্ধারিত সীমা রেখা ঠিক রেখা সদ্ব্যবহার হইল না সদ ব্যবহার হইল এরা বাকি যে সমস্ত মুসলমানেরা অমুসলমানদের ধর্মীয় আচার অনুষ্ঠানে গ্রহণ করেন এদের মধ্যে আবার প্রধানত দুই শ্রেণী আছে এক শ্রেণী আসলে মানে বিশ্বাস করে যে ইসলামের ধর্মীয় অনুষ্ঠান সঠিক হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান বাতিল আমরা অংশগ্রহণ করেছি শুধু তাদের সাথে সদ ব্যবহার হিন্দুদের পূজায় অংশগ্রহণকারী মুসলমানের এক মুসলমানের এই ধারণা আছে আমরা পূজা পূজার মধ্যে অংশগ্রহণ করছি পূজার নিতে ভালো পূজারে আমরা সত্য ধর্ম মনে করি না এক শ্রেণী মুসলমানের ধর্ম অংশগ্রহণ করাটা হার অংশগ্রহণ করাটা হার হিন্দু সৌজন্যদের মিঠাই খাওয়ায় তা খাওয়া হারাম বেশ কোনো তিনি ব্যক্তিগত ভাবে কোনো হিন্দু যদি কোনো মুসলমানের সাথে সৌজন্যমূলক আচরণের জন্য মিঠাই খাওয়ায় আর সুজার নিয়ে যদি মিটাই খাওয়ায় দুই মিঠাইনি বর্তমান সমাজে অনেক মুসলমানের মুসলমান অনুদান মুসলমানেরা দুই শর্তে গ্রহণ করতে পারে হইল যে অংশটা অনুদান দিচ্ছে এই অংশটা নিজের মতে তো অবৈধ উপার্জন না হওয়া চাইছে যদি জানা তাকে আমাদের যে হিন্দু এ মিঠাই কিনে নিচ্ছে আমার সাথে সদ্যবহার করার লাগে এটা এটা নূল্টনের চেহা তাই গ্রহণ করা আর যদি জানে হিন্দুর ব্যবসায়ের পয়সার থেকে মিটাই মিঠাই তাইলে আলাই হওয়ার এক শর্ত হওয়া দেয় আর এক শর্তই দেওয়া হিন্দু যদি মুসলমানকে কোন অনুদান দেয় বৈধ থেকে করতে হবে দেওয়ার উদ্দেশ্য দেওয়ার উদ্দেশ্য যদি এই হয় যে আমি সমাজের একজন সদস্যের সাথে সদ করলে আমার সৃষ্টিকর্তা সন্তুষ্ট হব এটা দ্বিতীয় শর্ত এই দুই শর্তে কোনো অমুসলমানের অনুদান মুসলমানে গ্রহণ করতে পারে ব্যক্তিগত আচরণ ব্যক্তিগত আচরণের ক্ষেত্রে দুই নম্বরের শর্ত এই অনুদানের মূল তার উদ্দেশ্য হতোভাবে সৃষ্টিকর্তার সন্তুষ্টি আর যদি দুনিয়ার কোন অসৎ উদ্দেশ্য নিয়ে দেয় আমি যদি ওই মুসলমানদের একসের মিষ্টি দিই মুসলমানের বলা যেভাবে সাধারণত তখন বৈদ্য পর্যন্ত দিলে মুসলমানের জন্য সেই অনুদান যাই হোক হিন্দুদের পূজায় যে সমস্ত মুসলমান অংশগ্রহণ করে এরা আবার দুই শ্রেণিতে বিহত একচুয়ালি মুসলমান মনে করে হিন্দুর পূজা খাই সেই মিঠাই খাইতাম আসলে এরা বাতি এই মিঠাই খাওয়া আল্লাহ খুশি হই আর হিন্দুরা পূজা করলে পূজার কারণে আল্লাহ খুশি হই এই কথা মনে করি আর কোনো মুসলমান যদি কোন হিন্দুর পূজায় অংশগ্রহণ করে এই মুসলমান আর মুসলমান থাকে না আর এক নিয়তে পূজার মিঠাই খাইলে কাহি হইবে পূজার মিঠাই খেলে হারাম হইব মিঠাই খাইছি আসলে এক অনুষ্ঠান খাবার কি মিঠাই খাওয়া আর যদি না আমি আমার আল্লাহ আল্লাহ মনে করে বিভিন্ন আয়াতে আল্লাহ দিয়েছেন আল্লাহর কাছে একমাত্র ইসলাম আল্লাহ ইসলাম তোমাদের জন্য একমাত্র ইসলাম ধর্মকে আমি ইমান থাকে না বিশ্বাস থাকে না সে মুমিন মুসলমান থাকে না কাহুরি জায়গা অনুভব যে কোন হক যে কোনো বাতিল সাথে ব্যক্তিগত ভাবে সৌজন্যমূলক আচরণ করবে এটাই ইসলামের আবস্থা কিন্তু অন্তরে বিশ্বাস থাকতে হবে হক কোনটা আর বাতিল কোন একাকার করে ফেলার জন্য যে সদ আচরণ করা হয় এটা আসলে সদ আচরণ নয় এটি অসৎ আচরণ মুনাফিকরা মুসলমানদেরকে আর কাবিরদেরকে একাকার করে ফেলার জন্য একবার মুসলমানের কাছে আসতো একবার কাবিরদের কাছে যাই আর তাই আমরা ফিটনা মিটাইতাম তাই হক বাতিল দিন এক হইতে পারে আমাদের বর্তমান সমাজে এমন কিছু উদারপন্থী লোক পাওয়া যায় যারা একাকার করার জন্য প্রস্তাব করেন আর বাকি যেখানে দুইটা পথ জন্য বাহ্যিক দৃষ্টিতে চতকদার একটা যুক্তি পেশ করে যে প্রত্যেকেই যার যার দাবি কিছু সারো আর দাবি কিছু মানুষ তবু বিভ্রান্তিকর যুক্তি এই যুক্তির বিভ্রান্তিটা একদল বেনমাজি নমাজি মুসলমান আর বে নমাজি মুসলমান দুই দল মুসলমানের মধ্যে দু দলের কর্মক্ষাটা সঠিক একদল সঠিক আর একদল বেটিক দল দুইটা রাখলে তো সমাজের একটা এটা সুন্দর কথা কিন্তু দু একদল বানাইবার বিভিন্ন পথ হইতে পারে সম্ভাব্য তিনটা ব্যবস্থা আছে দুই দলরে দল বানাইবার এক নম্বর ব্যবস্থা হলো কিছু ফর্গ আর কিছু সার্ব আর বে নবাজির দলে অকল নমাজ সার জলা কিছু ফর্গ আর কিছু সার্ব তবুও একদম দুই নম্বর পথ তিন নম্বর পতইল নমাজির দলে একত্রের নমাজে সারবে না শব্দ নমাজি সাতের নমাজ করতে হবে তবুও একদল হইব দুই দল একদল বানাইবো যারা আছে বাতি বাতিল হইয়া যাইব তবু আর এক পথিল হক ওয়ালা কিছু হক কিছু বাতিল লইব আর বাতিলওয়ালাও কিছু বাতিল সার আর কিছু হক লইব তবুও তিন নম্বর পথ হল হক ও একদিন আপনারা কত নম্বর হতে হক হাতি তিন নম্বর হতের হক হাতি কিন্তু আমি আপনারা জিগাইতাই তিন নম্বর হতটা আমি হক করা একদল একটর বা প্রস্তাবে আনসা তাই আপনারা করবেন আমাদের বর্তমান সমাজে যারা উদারতা রেখা আর হয় দেয়া যাও এই সমস্ত উদার কেউ